আসসালামু আলাইকুম রহমতুল্লাহ شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هاجي له وأشهد أن لا إِلَٰهَ الله الْعَالَمِينَ اللَّهُ أَحَدٌ لَا شَرِيكَ لَهُ وَأَسْأَلُ أَنَّ سَيِّدَنَا وَسَنَدَنَا وَحَبِيبَنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عبده إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বরি حميد জীবন নিদ্দনাস তুমি দু বৈতিক মুদিদ ان الناس يتحوون اليهم تحوي اليهم وارزقهم من الثمرات واقبضهم من الثمرات لعلهم يشكرون ربنا মুদ আলিউজি গত জুমাই হজরত হাজের পানির জন্য ছোটাছুটি ওই প্রসঙ্গ পর্যন্ত এসেছিলাম ওই আয়াতে করেছি ইব্রাহিমের একটা ধারণা ওই দোয়াটা থেকে আমরা পেয়েছি কথা কিসের কথা কিসের তাদের কোন খবরই নাই এদার দায়িত্ব দেয় কে তার একবার দুইবার কথা বলে জাহেল কথা তার চুপ থাকা তো নির্দেশ তরফ করে বয়ান শোনার জন্য কে বলছে বয়ান শোনার জন্য বয়ান শুনতে আমাদের সব জায়গার এমন হয়ে গেছে ফরোজবাদ দিয়ে সুন্নত নিয়ে অত বড় মানে হলে মানুষ এইভাবে ডাক দেওয়ার পরও আবার কথা কয়েকটা বিষয় আবার একটু আলোচনায় স্মরণ করাই দেওয়ার জন্য হাবিব সাল আলহাসাল্লাম বাড়িয়েছেন আমাদের এই দিনের মধ্যে বেড়েছে মৌলিক বিষয়গুলো খলিল ইব্রাহিমের নির্ধারিত এই জন্য আমরা মিল্লতে ইব্রাহিমের উপর আছি বলে দাবি করি আরে ভাই না কি শুরু নিজের অক্ষমতা প্রকাশ করা রবের কাছে এটা খালিল ইব্রাহিমের সুন্না আমি দুর্বল এটা রব জানেন আমার এই অক্ষমতার খবর রব জানা রবের জানা আছে তারপরে চান যে বান্দা তার কাছে মিনতি করুক মহাপিকরা আমরা অনেক দোয়া করি রবের কাছে মিনতি করি আকুতি করি দোয়া কবুল হয় না বলে আসলে দোয়া কবুল হয় না বিষয়টা এমন না দোয়া দুই রকমের হয় এক একরকম দোয়া হচ্ছে দোয়া মকবুল আরেক দোয়া হচ্ছে দোয়া মাহফুজ দোয়া মকবুল যেটা আল্লাহ কবুল করে দেন কিছু দোয়া আছে মাহফুজ আল্লাহ সংরক্ষণ করে সময় মতো আমাকে বুঝাই দিবে আখের তখন বান্দা বিস্ময়ের সাথে বলবে এই এগুলা কিসের সওয়া আমি তো এই আমল করিনি তো আল্লাহ তা তখন জবাব দিবেন বন্দা দুনিয়ায় তুমি বহু দোয়া করেছিলাম ওই দোয়া কবুল করি নাই সংরক্ষণ করেছি এর বিনিময়ে আমি তোমাকে এই যে এগুলা দিলাম তো এগুলো এত এত নিয়ামত হবে বান্দা তখন আস্তুস করে করে বলবে আহারে দুনিয়ায় যদি আমার একটা দোয়াও কবুল না হইত এখন আমি সব পায়া যেতাম আল্লাহ দোয়া কবুল করেন না বিষয়টা এমন না নগদে কেন দেন না এটা হচ্ছে বিষয় নগদে না দেওয়া অর্থ ওইটা না দোয়া কবুল করেন না হ্যাঁ নগদে দেয় না কখনো কখনো তো যদি বাধা না থাকে দোয়া কবুল জন্য কিছু বাধা আছে ওই বাধাগুলো যদি না থাকে তো নগদে কেন দেন না তো মহাক্ষিকরা বলেন ওই যে আমি আর আপনি আল্লাহর দরবারে আর প্রতিমনতি করছি এটা আল্লাহর বড় ভালো লাগে আল্লাহ জানেন যে তোকে দিয়ে দিলে তুই চলে যাবি তুই আমার দরবারে পড়ে থাক এটা আল্লাহর বড় ভালো লাগে নাই অবলম্বনের মতো। এই কথাটা গত সপ্তাহে বলেছি একটা কথা ছুটে গেছে এই জন্য এটাকে আবার একটু রিপিট করছি আমি এই কথা এই অংশটা এই সূক্ষ্ম বিষয়টা ছুটে গেছিল দুইটা জিনিস খেয়াল করা এক হচ্ছে মসজিদের পাশে হওয়া বাড়ি মসজিদের পাশে হওয়া মসজিদের পাশে কবর দিয়ে ভাই কোনো লাভ নাই ওই যে কবির গান আছে মসজিদের পাশে আমায় কবর দিও ভাই আমি বলি কোনো লাভ নাই বরং মসজিদের কবর দিলে কি হবে বহু মুশ্রিকের কবর তো বাইতুল্লার আশপাশে আস তখন যারা মারা গেছে তাদের কবর কই দিছে হারামের মধ্যেই তো দিছে তো হারামের মধ্যে কবর আছে এই জন্য মাফ পাইয়া গেছে না বরং ওই হারামকে যারা মূল্য দিছে তারাই মাফ পাইছে আলহামদুলিল্লা আশেপাশে মসজিদ আছে কিনা মসজিদের মোহল্লা কিনা নামাজের জন্য সহজ হয় সুবিধা হয় বহু অপরাধ আছে মসজিদের কাছাকাছি থাকলে নিজের বিবেকে বাঁধে যে পাশে মসজিদ কেমনি কাজ করি এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা ক্ষুদ্রত পরিবেশ এক বড় গুরুত্বপূর্ণ বিষয় পরিবেশ সুন্দর পরিবেশ এই জন্যে বাড়ি করার সময় এটা খেয়াল করা আরেকটা বিষয় হচ্ছে আমার সন্তান যেন ভালো পরিবেশে থাকে মসজিদের পরিবেশ এক বিষয় আর এক বিষয় হচ্ছে ভালো পরিবেশে যেন থাকে আমরা এটা আমাদের খুব বাজে একটা প্রবণতা একটু পয়সা বেশি হইলেই একটু খুব আধুনিক শহর যেগুলো আছে ধনীদের থাকার জায়গা ওই জায়গায় করার চিন্তা করে। আমাদের এখানে বহু মহল্লার বহু পুরাতন বাড়িওয়ালা আছে মাঝে মধ্যে জিজ্ঞেস করলে ভাই কোথায় আপনাকে দেখি না আমি বাড়ি দ্বারা ডিউ চেসে থাকি বলার ডই আলাদা মনে হয় যেন অনেক দূর আগে গেছে এরকম একটা ভাবনিয়া বলে মানে কি ওই যে মাথায় ঢুকছে ভালো এলাকায় যাইতে হবে একটা সুন্দর পরিবেশ সুন্দর নামাজিরা থাকে কোরআন আমাকে শেখাচ্ছে এটা সুন্দর পরিবেশের মূল বিষয় যেখানে নামাজিরা থাকবে দিনের পরিবেশ থাকবে মসজিদ থাকবে আজানের আওয়াজ উচ্চারিত হবে প্রতিদিনের রং টুন বেজে উঠছে আরে মোয়াজিনের কি এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে আল্লাহ কল দিয়েছেন এই কলের রিং আপনি প্রতিদিন শুনবেন এখন নেটওয়ার্কের বাইরে থাকলে আপনাকে ফোন কেমনি দিবে বলেন মসজিদের কাছে থাকা আজানের আওয়াজ শুনতে পারা এটাও আল্লাহ পরিবেশে থাকে আমরা প্রায় পরিচিত গার্ডিয়ান যারা তাদেরকে হাতে ধরে বলি ভাই বাচ্চাটাকে দেখেছি অমুকের বাচ্চার সাথে আড্ডা দিতে এটা ভালো মনে হচ্ছে না গুরুত্ব দেয় নাই আমি নিজে বলেছি আমাদের এখানে বউ ভাই আছে আমাদের প্রতিবেশী বা তাদের বাচ্চাদেরকে দেখেছি কোথাও এমন বাচ্চাদের সাথে আড্ডা দিচ্ছে যেই বাচ্চাদেরকে এমন অপরাধ করতে দেখেছি যে অপরাধটা তার বয়সের সাথে অপরাধের তো একটা বয়স আছে ওই বাচ্চাকে এমন অপরাধ করতে দেখেছি যেই অপরাধের বয়স না এই বাচ্চার তো ওই ভালো বাচ্চাটাকে যখন ওই বাচ্চার সাথে মিশতে দেখি তখন ভেতরে এই সাথে চলবে ওই চিন্তা করলে তো কি করা যায় ঠিক কদিন পর ওই ভালো বাচ্চাকে আমি ওই অপরাধে জড়িত দেখছি কদিন পর এখন এখন খবর নিলাম ভালো একটা কলেজে ভর্তি করাতে পারছেন না আমাদের কাছে পরে হুজুরের কাছে দোয়া করতে আসবেন হুজুর একটা তাবিজ দেন নিম গাছের মধ্যে লাগায়া দিই যেন নিম গাছটা নিম গাছের কাজও দেয় নিম গাছের কাজ মানে ওই যে জাতিসংঘের শতাব্দীর শ্রেষ্ঠ গাছ আমাকে অক্সিজেন দিবে ওই কাজ হয় আর একটা হয় কালই সম্ভব না এটা রোগের ফাইসলা প্রত্যেকটা জিনিস তার আপন গতিতে চলবে হ্যাঁ আমরা ঠিক ওই কাজটাই করি সন্তানকে বানাই দুনিয়ামুখী আর প্রত্যাশা করি আমার সন্তান বিল গ্যাস হোক আবার হবে না বিল গ্যাস বিল গ্যাস বানান না ভিন্ন কিছু রাস্তা একটা ধরাইছেন আশা করতেছেন আরেকটা টিকিট ধরায় দিয়েছেন যশোরের আশা করতেছেন চিঠা যাবে কক্সবাজার বেড়াই আস সন্তান কেন সহ করে দিলেন কক্সবাজার বেড়াই আস আর টিকিট ধরাই দিলেন জশরের। সন্তান যখন যশোর থেকে গুড়ে গুনার সন্তান আর তাকে গুণা করলে অপরাধ করলে আবার শাসাচ্ছেন আপনি তো বোকা বোকা তো আপনি এই জন্যে একটু কমায় এই জন্য মারানা রৌমি বড় চমৎকার বলেছেন এই কথাটা রবিবার শুনিয়েছি আপনাদেরকে নিজের সন্তানকে হাত পাও বেঁধে নদীতে ফালাইয়া দিবা আর উপর থেকে বলবার সাবধানে থেকো কাপড় চোপড় যেন না ভিজে এটা তো একটা পাগলা মিশানা কিছু না পাগলা কিছু না সন্তানকে নষ্ট হওয়া ভ্রষ্ট হওয়ার জন্য সব উপকরণ আপনি তার সামনে তুলে দিলেন আর এখন বসে বসে গীত গাইতেছেন যে বাবা রে কাছে আসেন দোয়ার জন্য রাস্তা ধরাবেন একটা দোয়া করে আপনার ওই যশোরগামী ছেলেকে আমি কক্সবাজার পৌঁছাতে দিব আর আমি কেমন এই ক্ষমতা রাখেন না আল্লাহ যুদিন আচার হ্যাঁ আল্লাহ যুদ্দিন আচার এই জন্য ভাই আমাকে তার রাস্তা ঠিক করে দিতে হবে আর রাস্তা ঠিক করার ফিকির তখন আসে নষ্ট হওয়ার পর অথচ ছোটবেলা থেকেই টিকা দেওয়া শুরু করি ভবিষ্যতের রোগগুলার আমি কত খারাপ আমি কত খারাপ আমার সন্তানের স্বাস্থ্যের বিষয়ে কত সচেতন আমি। বাচ্চাটা ছোট্ট একটা পিঁপড়ার কামড় বরদাস্ত করার মতো যেই বয়স না বাচ্চা ওই বাচ্চাকে আমি কদিন পর পর টিকা লাগাচ্ছি কেন ভবিষ্যতের চিন্তায় যেন তার ভবিষ্যতে এই রোগগুলো তার না থাকে সরে যায়। ভবিষ্যতের চিন্তায়। কষ্ট ভালো। কিন্তু তার আখারাত বরবাদ হওয়ার জন্য যেই টিকা দরকার আখারাত থেকে বাঁচার জন্য আখারাতের বরবাদি থেকে বাঁচার জন্য যেই টিকা দরকার ওইটা বাচ্চা বড় হওয়ার পরেও দিতে চাই না এমন সময় দিতে চাই ঠিক আমাদের হাল তাই এমন সময় আমাদের টনক নরে হয় সন্তানকে বাড়ি থেকে বের করতে হয় অথবা নিজেকে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হয় যে কোনো একটা হয় সন্তান আমাকে ছেড়ে চলে যায় অথবা আমি সন্তানকে বাড়িতে রেখে আমাকে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হয় বড় কষ্টের কথা এগুলা দুনিয়ায় অশান্তি অশান্তি অশান্তি বাবার সাথে সন্তানের সম্পর্ক নাই সন্তানের সাথে বাবার সম্পর্ক নাই কেন কেন দু চারটা দুর্ঘটনা ঘটতেই পারে হাজরাতে নুয়া আলি সাল্লা তাল্লামের ছেলের এই ইতিহাস টেনে টেনে বহু মানুষ নিজেকে বাঁচাইতে চান যে নুয়া আলি সাল্লামের ছেলে অত মুসলমান হয় নাই मृत्यू मुखे तख दी बाबा आ चले आए नौकायमे शेष मुहूर्त पर्यटन दा आवाज चलाइन আপনি আপনার সন্তানকে কয়দিনের সাথে রসুল বসে আছেন খেজুর ছিল সৎকার খেজুর বাচ্চা মানুষ মুখে দিয়ে দিচ্ছেন রসুল কি করছেন বাচ্চা মানুষ সৎকার খাইলে তার কি তার শরীয়ত নাই ছেড়ে দিচ্ছেন আরে মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বমি করাইছে না চোখে আর হাজারো গঠন আপনার জন্য দলিল না দলিল হয়ে গেল এক নুয় এটা হলো পিঠ বাঁচানোর বুদ্ধি পিঠ ও না কিছুই বাঁচবে না দুনিয়াও বরবাদ হবে হবে কারণ এই সন্তানই কিন্তু আবার আল্লাহর সামনে আপনারা আমার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করে বলবে আল্লাহ এরা আমাদের গার্ডিয়ান আমাদের মুরবী আমরা তাদের কথা শুনে আজকে আমাদের এই দশা गुटाए रखे नाई विष खाएराधे शिमल शिव अल्लाहर सन्तान अभिजुक कर তা আমার দুনিয়াও বরবাদ আখেরত বরবাদ হজরত খালিল ইব্রাহিম এই বিষয়টা গোটা দুনিয়ার গার্ডিয়ানদের জন্য এটা একটা মেসেজ সন্তানের জন্য কি চিন্তা করা আল্লাহ একটা সুন্দর পরিবেশ আমি রেখে গেছি দিনই পরিবেশে আমার সন্তানকে আমি রেখে গেছি আপনার রুপমানার জন্যে দিনই পরিবেশে রাখার জন্য আমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হচ্ছে হলিল আল্লাহকে জানাচ্ছেন আমাকে অনেক ত্যাগ শিকার করতে হচ্ছে যে আমি আপনার হুকুম মানার জন্য দুনিয়া বরবাদ হলেও আমার আখড়ার জন্য বরবাদ না হয় খলিল আমাকে দেখাই দিচ্ছেন দুইটা বাক্য দিয়ে এমন জায়গায় রেখে গেলাম গাছপালা নাই কিচ্ছু নাই মানে কি আমি আমার দুনিয়া বরবাদ করছি কিন্তু আমি আমার আখেরাত বরবাদ করি নাই আপনি দেখতেছেন দোয়াটা করে আমার হরি লাস্টে কি বলতেছেন আল্লাহ আপনাকে আমি যা গোপন করি তাও আপনি জানেন আমি যা প্রকাশ করি তাও আপনি জানেন অমায় আল্লাহ ইনফিলা আসবান জমিনের মধ্যে যা কিছু আছে সব আপনার মানুষকে আল্লাহ কিভাবে সৃষ্টি করবেন ওই জন্য আল্লাহকে বলেছেন আল্লাহ আপনি মানুষকে আবার উঠাবেন মৃতুকে আবার জিন্দা করবেন আমি বিশ্বাস করি আমাকে যদি একটু দেখাই মৃতুকে কিভাবে আবার জিন্দা করেন তো আল্লাহ তালা প্রশ্ন করছেন আওয়ালাম তুমি খলিল আপনি কি বিশ্বাস করেন না আচ্ছা খলিল যে বিশ্বাস করে এটা তো আল্লাহ জানতেন খলিল ভেতরের অনুভূতির খবর তো রবের জানা রব এই প্রশ্ন করে আমাদেরকে জবাব দিয়েছেন এই হলিল কি জবাব দেয় শোনো এই মূল কথা তোমরা আবার মনে করো না যে হলিল বিশ্বাস না করার কারণে এই প্রশ্নটা করছে না হলিল বিশ্বাস করেন কিন্তু তিনি কেন প্রশ্ন করেছেন খলিলের মুখেই শুনো। তো আল্লাহ প্রশ্ন করে খলিলের মুখ থেকে জবাব বের করছেন যেন পরবর্তীতে আমরা প্রশ্ন না করি হলিল আল্লা জিনিস কেনিল কি আল্লাহ তা জিজ্ঞেস করতেছেন আওয়ালাম তুকিন খলিল আপনি কি বিশ্বাস করেন না খলিল জবাব দিয়েছেন বালা আল্লাহ বিশ্বাস তো করি আমার অন্তরের প্রশান্তি বিশ্বাস এক জিনিস চোখে দেখে বিশ্বাস এটা আর এক জিনিস এটাকে আইন বলে হক বলে আর এমনি বিশ্বাস এটাকে আইন বলে জানলাম বিশ্বাস করলাম এটা একটা আর চোখে দেখে বিশ্বাস করা দিলের শান্তির জন্য আল্লাহ আমার দিলের প্রশান্তির জন্য আমি দেখতে চাই কৌতূহল কিভাবে করবেন বিশ্বাসের বিষয় না জানার বিষয় প্রক্রিয়াটা কেমন আমার কৌতূহল আমি দেখতে চাই আপনি কিভাবে করবেন তো আল্লাহ আচ্ছা বিশ্বাসের ব্যাপার না এমনি দেখতে চান তো দেখেন আপনি চাকটা পাখি গ্রহণ করেন তো চাকটা পাখি ছড়ায় ছিটাই দিছে দেওয়ার বলে এবার আপনি তাদেরকে ডাক দেন হ্যাঁ এগুলাকে ডাক দেন তো খলিল ডাক দিছে সবগুলো আবার আল্লাহর হুকুমে একত্রিত কাছে উইরা চলে আসছে আল্লাহ দেখাইছেন তো প্রশ্ন করেছেন করেছেন করে করে সব পরিষ্কার করেছেন আমাদের জন্য আল্লাহ খলিলের দিয়া প্রশ্ন করিয়েছেন আল্লাহ জবাব দিয়েছেন কেন পরবর্তী মানুষকে দেখানোর বিষয়টা কি খলিলের ভিতরে ভিতরে যা ঘুরছে এগুলো তো আমরা জানতাম না আল্লাহ তো জানেন আমাদেরকে জানানোর জন্যে আল্লাহ জবান দিয়া প্রশ্ন করিয়েছেন আল্লাহ জবাব দিয়ে আমাদেরকে জানিয়েছেন বিষয়টা হচ্ছে এটা ক্লিয়ার করার জন্য চার দিকে তাকান কোথাও পানির সংবাদ পায় কিনা আবার দৌড়াইয়া মারোয়ায়ে গেছেন মারোয়া যায় আবার তাকাইছেন আবার কাবার দিকে তাকাইছেন কাবার দিকে তাকানোর কারণ হচ্ছে সাফা আর কাবার মাঝখানে হজরত ইসমাইল কে রাখা আবার মার্বত থেকে কাবার দিকে তাকাইছেন ওই যে মাঝখানে হজরত ইসমাইল কে রাখা ছোট্ট শিশু ছটপট করছে মায়ের কলিজায় তখন কেমন লাগে মা ছাড়া এটা করার মতো আমাদের ওই কলিজা তো নাই এটা মাই জানে পিপাসায় কাতর ওই রোদের মধ্যে ক্ষুধার্ত ছোট্ট দুধের শিশু যখন ছটপট করে চিৎকার করছে তো মায়ের কলিজায় কেমন লাগবে এটা মা ছাড়া কেউ বুঝবে আর এই এইরকম অসহায়ত্ব কেউ নাই কত কঠিন পরীক্ষা দিচ্ছেন আল্লাহ আকবর আল্লাহ পরীক্ষা নিছেন তাদের তাহরা শেষ মারোয়ায় উঠে খেয়াল করলেন কে কথা বলছে আওয়াজ শুনলেন কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় আওয়াজ শুনলেন তো বুঝলেন কিছু একটা হচ্ছে বললেন কথা না বলে আমাকে পারলে কিছু সহযোগিতা করো কে তুমি খেয়াল করলেন যে হজরত ইসমাইল আলহ সাল্লামের কাছে কে যেন দৌড়ায় আসলে আবার কোন বর্ণায় পাওয়া যায় হাজার ইসমাইল আলহামের পায়ের আঘাতে মাটির মধ্যে যে আঘাত পড়েছে ওই পায়ের আঘাতের বরকত আল্লাহ পানি বের করে দিছে ওই রোদের মধ্যে পানি যখন চিকচিক করেছে এটা নজরে পড়েছে কোন কোনো বর্ণায় এমনও আছে যে ফিরিস্তা আসছে ফিরিস্তা নিজেই পা দিয়ে আঘাত করেছে ডানা দিয়ে আঘাত করেছে যেটাই হোক সবগুলাই হতে পারে সবগুলোই হতে পারে ফিরিস্তাও আঘাত করেছেন ইসমাই হতে পারে ওটাকে পাথর দিয়ে চারদিক থেকে গেরাউ করেছেন বলেছেন জম জম থাম যেভাবে পানি উঠতেছে পানিতে ভেসে যাবে সব তো পাথর দিয়ে চারোদিক দিয়ে গ্রাউ করে বলেছেন জম জম হাজরত রসুল করিম সাল্লা সাল্লাম বলেন তখন পানিকে থামতে না বলতেন এটা প্রবাহমান একটা প্রবাহ ঠিকই আছে যতটুকু জরুরত ততটুকু থাকে থামতে না বললে উপরের দিকে উঠতে থাকতো খালি আসতেই থাকত। আসতেই থাকত। থামতে বলার জরুরত পরিমাণ আসে বারেও না ক্ষমেও না জায়গায় যেটা আছে কত লিটার লিটার লিটার পানি ওখান থেকে উত্তোলিত হচ্ছে হয়েছে হয়েছে এই জন্য বলি যে খালিল ইব্রাহিমের দুই দোয়া এক হচ্ছে জমজম ওয়ার জন্য ইসমাইল কে চায়নি আল্লাহর কাছে রবিআ রি হামিলিম আল্লাহ আমাকে একটা আলহামদুলিল্লাহ ওই মুসলমান ভোগ করতেছে আল্লাহ তালার কত বড় নিয়ামত আমাদের জন্য যে আমরা ওই দুই বরকতের ভাগ আমরাই পেয়েছি আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর এই জন্য ইমানের দৌলত হচ্ছে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত ইমানের দৌলত বান্দার জন্যে সবচেয়ে বড় নিয়ামত আর দ্বিতীয় সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে শিক্ষক হিসাবে নবীকে পাওয়া নবীকে আমরা পেয়েছি এটাও আমাদের জন্যে সবচেয়ে বড় নিয়ামত আর ইমানের দৌলত পেয়েছি এটাও সবচেয়ে বড় নিয়ামত কারণ এই দুই নিয়ামতের কারণে আল্লাহ আমাদেরকে না চাইতেই আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন না চাইতে আলহামদুলিল্লাহ দোস্ত কথাটা একটু উঠাইলাম একটা কথা বলার জন্য না চাইতেই এত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন তো চাইলে কি আল্লাহ জান্ন দিবেন না আল্লাহর কাছে আশাবাদী হওয়া যে নিশ্চয়ই নিশ্চয়ই ইনশা আল্লাহ আমি যদি কবরে ইমান নিয়ে যেতে পারি তো আমি আল্লাহ তাল কাছে আশাবাদী আল্লাহ আমাকে জান্ন দিয়ে দিবেন আমরা আশাবাদী ইনশাল হাজরা দুনিয়ায় এই একমাত্র পানীয় আরেকটা আছে মায়ের দুধ মায়ের দুধ এক পানীয় আর একমাত্র পানীয় হচ্ছে যেই পানি খেয়ে একজন মানুষ তার খাবারের যে চাহিদা পূরণ হওয়ার মতন হচ্ছে বেঁচেছিলেন আল্লাহ ওই জমজমের মধ্যে এত কিছু রেখেছেন এত কিছু রেখেছেন এত বরকত তো আছে সবচেয়ে বড় বরকত কি জমজম গুনামাফ করে ভিতর পরিষ্কার করে আল্লাহ নবী বলেছেন জমজমের পানি সমস্ত রোগের ঔষধ হ্যাঁ আপনি এখন চিন্তা করবেন কত অসুখ অসুখের জন্য খাইলাম জমজম ভালো তো হয় না হ্যাঁ আমি হয়তো কিভাবে খাইছি আল্লাহ জানেন কোন নিয়মে খাইছি আল্লাহ জানেন নিয়ম ছাড়া ওষুধ খাইলে উল্টা এটা আমার হয়। খাবো প্রতিদিনে খেয়ে ফেলায় তা এটাও তো একটা সমস্যা ওষুধ ভালো থাক থাকার কথা উল্টা রিয়াকশন হবে হ্যাঁ আমি আমার পদ্ধতি তোর জানা নাই বলে খেতে পারছি না ব্যবহার করতে পারছি না নাকি আল্লাহর নবী যা বলেছেন এটা হান্ড্রেড হান্ড্রেড সত্য বহু মানুষ উপকার পেয়েছে কয়েকদিন আগেই তো ভিডিও একটা দেখলাম হস করতে আসছেন আল্লাহর কাছে দোয়া আল্লাহ তোমার ঘর দেখাও আর জমজম খাইছেন বহু মারাত্মক রোগী ক্যান্সার আক্রান্ত জমজম খাইছেন আমাদের একদম জ্বলন্ত সাক্ষী ঢাকার বারিদার মাদ্রাসার নাহতামিম ভাইস প্রিন্সিপাল হজরতানা নাজমুল হাসান সাহেব নাজমুল হাসান সাহেব ক্যান্সারে আক্রান্ত এই জায়গায় ক্যান্সার গলার মধ্যে ডাক্তাররা আসা ছেড়ে দিয়েছেন মসজিদ থেকে ছুটি নিয়ে ছুটি নিয়ে আসিস বিবি কে বললেন যে রবের কাছে যাই ছুটির জন্য শেষ শেষ উমরা করে আসি উমরা করে আসে সব ছুটি একবারে শেষ আল্লাহর কাছে শেষ আল্লাহর কাছে যাওয়া থেকে আইসা আল্লাহ আবার সব কাজের মধ্যে ছুটি ক্যান্সেল করে দিচ্ছে আল্লাহ বছর তার নতুন জীবনের চলতেছে এখনো বেঁচে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে কদিন আগে অসুস্থ হয়ে গেছেন আমার সাথে সাক্ষাৎ বললাম ভাই আপনাকে আবার অসুস্থ হয়ে গেছেন কোন সমস্যা নাই আবার চলে যাবো তার ইয়কিন কি তৈরি হয়েছে তো ওই মহিলার দেখলাম চিৎকার করতেছে বিদ্যাস অবস্থা কেন কি সমস্যা আমি কামতেছি আল্লাহ আল্লাহ না এত কষ্ট করে আসলাম না আমারে আহা আল্লাহ আকুতি হঠাৎ দেখে সব দেখতেছে আর চিৎকার করে করছে আরে আমি সব দেখতেছি আহ মানুষ ওটা বীরভূপে রাখছে বহু রুগী বহু রুগী আমি নিজে সাক্ষী আমার সাথে বলেছে ও সব চিকিৎসা শেষ করে এখানে আসছি আলহামদুলিল্লাহ আমার রোগ ভালো হয়ে গেছে অনেকের হচ্ছে এটা আমরা সাক্ষী নিজে সাক্ষী অনেকের হচ্ছে না হয়তো সিস্টেম বললে আল্লাহ নবী বলেছেন আসছে হজরত আব্দুল্লাহনে রি আল্লাহ মৃত্যু সব জায় তো হজরতান রি আল্লাহ তখন খলিফা হজরত ওসমান দেখতে আসছেন দেখতে এসে জিজ্ঞেস করতেছেন মাতাস কি হাজরত আব্দুল্লা সৌদকে জিজ্ঞেস করতেছেন আপনার কি সমস্যা তো দিচ্ছেন আমার সবচেয়ে বড় রোগ হচ্ছে আমার গুণা এটা তাদের উপলব্ধি আমাদের উপলব্ধি শরীরে একটু ফোঁড়া উঠলে অস্থির হয়ে যায় কিন্তু এই এর চেয়ে ভয়ঙ্কর ফোড়া আমার দিলের মধ্যে উঠা আছে ওঠার কোনো খবর নাই যে যত বড় সে গুণাহকেই তত বড় মারাত্মকর রোগ মনে করছে রহমাত আমার চাহিদা আমার রবের রহমাত আমি আর কিছু চাই না বলে একজন ডাক্তার ডাকাই আপনার চিকিৎসার জন্যে ভূ আম রি আরে ডাক্তারাই তো আমার রোগ বাড়াইছে আপনার জরুরত নাই কিন্তু আপনার মৃত্যুর পর আপনার মেয়েরা আছে তাদের লাগতে পারে বলে না তাও জরুরত নাই কারণ আমি রসুল থেকে শুনেছি আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি প্রতি রাতে সুর আবহাওয়া কে আড়বে সে ক্ষুদার দারিদ্রতায় কখনো আক্রান্ত হবে না তা আমার মেয়ের জন্য আপনার টাকা দেওয়া লাগবে না আমি একটা অ্যাকাউন্ট খুলে দিছি আমার মেয়েদের জন্য আমি আমার মেয়েদের জন্য অ্যাকাউন্ট খুলে দিছি আপনি টাকা দিলে আপনার খাজানা থেকে ওই অ্যাকাউন্টে টাকা জমা হবে আমি যে অ্যাকাউন্ট খুলে দিয়েছি সুরাবাহাকে আ তাদেরকে শিখাইয়া আমি যে অ্যাকাউন্ট খুলে দিছি ওই অ্যাকাউন্টে টাকা জমা হবে আল্লাহর পক্ষ থেকে আমার গুণা আমার সবচেয়ে বড় সমস্যা তো আল্লাহর হাবিব যে বলেছেন শিফা অলি দা সব রোগের মহুষ একটু তো এটাও হইতে পারে গুনার মহৌষৎ পেট ভরে জমজম খাইলে আল্লাহ তা আমার দিলটাকে গুনা মুক্ত করে দিবেন সাফ করে দিবেন নেফাত মুক্ত করে দিবেন এটাও একটা আল্লাহ হাবিবের বক্তব্যের উদ্দেশ্য হতে পারে আবার শারীরিক চিকিৎসার জন্যও হতে পারে। আমরা খাবো এবং মুসব ও মুসব কখনো জমজম সামনে গেলে খাবো এবং মুসব এটাও কোরআনের নির্দেশ কোরআন ওষুধ ওই দুই ভাবেই ব্যবহারের কথা বলেছেন যদি কারো স্কিনে সমস্যা থাকে তাদের জন্য। খাবেছে আপনার পায়ের গোড়ালি দিয়ে জমিনে আঘাত করেন কেন পানি বের হবে এরপর ওই পানি দিয়ে আপনি কি করবেন হ্যা যা মুগো তেসালুম বারিদুং অসালুম বাড়ি খাইলেও হালকা ঠান্ডা পানি খাওয়া কোরআনে এরকম ইঙ্গিত আসছে আর আমাদের বুজুর বড়রা বলতেন আমার আব্দুল হাফিজ রহমতুল্লাহ বলতেন পানি যখন খাইবা স্বচ্ছ গ্লাসে খাইবা কাচের স্বচ্ছ গ্লাসে পরিষ্কার গ্লাসে খাইবা হালকা ঠান্ডা পানি খাইবা কেন এই প্রক্রিয়ায় পানিটা খাইলে তৃপ্তি হয় তৃপ্তি অন্তরটা যত প্রশান্ত হবে তুমি যখন আল্লাহামদুল্লাহ বলবা ওই ঠিক ওই ভিতর প্রশান্ত অন্তরের ভিতর থেকে আল্লাহ এই জন্য পানিটাকে নেওয়ামক মনে করে ওই ভাবেই খাওয়া দু মহাতারা হাজর আল্লাহ আইসা পানি থামাইলে ওই পানি খাই তারা ওই জায়গায় বাঁচা শুরু করলেন আবাদ করবেন আল্লাহ কিভাবে জুরহুম কবিলা জুরহুম বংশের এক কাফেলা এক দল ওই দিক দিয়ে যাচ্ছিল তো তারা মক্কার পাশে এক জায়গায় তাদের তাবু বেড়েছে কোথাও যাবে হঠাৎ দেখে একজন যে একটা নির্দিষ্ট জায়গায় পাখি একটা চক্কর দিচ্ছে এই জন্য ওখানে চক্কর দিচ্ছে অনুসন্ধানের জন্যে কয়েকজনকে পাঠিয়ে দেওয়া হলো যাও মস্ক সহ পানির ব্যবস্থা থাকলে নিয়ে আইসো। তো তারা ওই জায়গায় গিয়ে পানি সংগ্রহ করবে আমি কথাটা এই বলছি আমাদের সাথে আর ওই মুশ্রিক কমের সাথে কত পার্থক্য যা আমরা কতটা খারাপ হয়ে গেছে একটু চিন্তা করেন কথাটা খেয়াল করেন তারা যখন হজরতে হাজারার কাছে গেলেন পানি সংগ্রহ করলেন খাইলেন আনার জন্য বললেন কমের কাছে বললেন যে ওই জায়গায় এক মহিলা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে থাকে পানি আছে সুন্দর ব্যবস্থা আমরা ওখানে যাই তারা এখানে এসে পরিবেশ দেখে সুন্দর থাকার আগ্রহ প্রকাশ করলেন ওই মহিলার অনুমতির চিন্তা করেছে যে তার অনুমতি দরকার এখানে থাকার জন্য হ্যাঁ আমরা হলে কি করতাম এক মুশিফ কম কথা বলেছি হাজার হাজার বছর আগের কথা समय कत द्रुत द्रुत नए आस्ते आस्ते कतृ्रिक कौमी तुम बसबा शुरू करमाना मुश्रिकलामानदार जखनी सूझ पाए कारोता खेहान कर चांस पाइले पकेटे सूझ पाइले पकेटे नहीं आने कतु पार्थक्य আমার ইমান একজন মুশ্রিক তার তার বিবেতটা অপরাধ থেকে বাঁচাইছে আমার বিবেক তো নাই আমার এমন আমার যে যেমান আমাকে অপরাধ থেকে পারে না। এজন্য বলি ভাই বাঁচাই এই তোমাকে একটা সামান্য অপরাধ থেকে বাঁচাইতে পারে না ওই ইমান তোমাকে জাহান্ন থেকে কেমনে বাঁচাবে ভাই কেমনে বাঁচাবে তুমি কিভাবে আশা করো আল্লাহ ওই ইমান দান করেন আমাদেরকে হজরত হাজার কেয়ামতের আগে শেষ বড় লড়াই যেটা হবে ওই পানির কন্ট্রোল নিয়েই কিন্তু হবে পানি এমন জিনিস আমরা বহু আগে আমি দার্জালের আলোচনা করেছিলাম তখন শুনিয়েছিলাম আপনাদেরকে বর্তমান দুনিয়ায় কোন কোন জায়গাগুল কি এখন অমুসলিমরা দখলে বসে আছে ফিলিস্তিন অঞ্চলে পুরো আরব ভূখণ্ডে পানি বঞ্চিত করার জন্য ইসরায়েল দখল নিয়ে আনি জায়গাটা ঠিক আফ্রিকায়ও একটা জায়গা সেখানও পানির মূল উৎস আসা। আমাদের এই অঞ্চল হিমালয়ের কাছ থেকে পানির যে উৎস আসবে সেটাও আমাদের পার্শ্ববর্তী দেশের দখলে একসময় দেখা যাবে এই পানি নিয়ে আমাদের সাথে এখনই গন্ডগোল হচ্ছে শুরু হচ্ছে পাকিস্তানের সাথে হবে আশপাশের সাথে হবে আফ্রিকায় গণ্ডগোল শুরু হয়ে যাবে ওই পানি নেয় আরবে গণ্ডগোল শুরু হয়ে যাবে ওই পানি নিয়েই তৃতীয় বিশ্বযুদ্ধ এখনকার যারা সমর্বিত তারাও তো আশঙ্কা প্রকাশ করতেছে তৃতীয় বিশ্বযুদ্ধ না পানি নেওয়া শুরু হয়ে যা, আল্লাহ নবীর ইঙ্গিত তো আছেই বই দেখে দেখে পড়ানাডেমিক লেখা না আল্লাহ প্রদত্ত যেই জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন ওইটা দিয়ে উনি বুঝেছেন যে কর্তৃত্ব দেওয়া যাবে না পানির থাকার জায়গা থাক কিন্তু পানির কর্তৃত্ব দেওয়া যাবে না তিনি ওই সত্য জুড়ে দিচ্ছেন তোমরা থাকতে তো পারবা কিন্তু পানির কর্তৃত্ব থাকবে আমার হাতে আল্লাহরা ওই প্রজ্ঞার কারণে পানির কর্তৃত্ব যখন নেন দেখেন এটাও একটা বিষয় আমরা হলে কি বলতাম ন্যায্য পানি তো পাইনা বান দিয়ে দিয়ে কখনো মরুভূমি মানায় দেয় কখনো বন্যায় ভাসায় দে আমাদের অবস্থা আর ওই সময়ের মুশ্রিকা অসহায় কেউ নাইলে তুমি যদি থাকতে চাও আমাদের গোলামি করে থাকতে হবে না হয় এলাকা ছাড়া চাইলে উল্টা তারাই শর্ত জুড়ে দিতে পারতেন দেন নাই তারা কারণ ওই তাদের ইমান না থাকলেও বিবেক বলতে একটা কথা ছিল আজকে আমাদের ইমান আছে কিন্তু ওই বিবেক জিনিসটা আমাদের দিল থেকে সরে গেছে মাথা থেকে সরে গেছে নষ্ট হয়ে গেছে এই রসগুলো শরীরটাও ভালো না খুব ধকল যাচ্ছে আপনাদের কাছে একটা আমাদের প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় বুধবার দেখতে আপনাদের মনে থাকার কথা প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় বুধবার একদম মুখস্থ করে নেবেন যেমন মুখস্থ হয়ে গেছে নামাজ হবে। প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় বুধবার এই ডেটটাও মাথার মধ্যে বসায় নেবেন ইনশাআল্লাহ যে আমাকে ওই দিন মসজিদে আসতে হবে এশার নামাজ পড়তে হবে বাদ এসা বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমরা আসেন যাদের যাদেরকে আনা বড় মুশকিল হ্যাঁ ব্যক্তিগত সম্পর্কের কারণে বলি চলে আসেন কিন্তু মাহফিলের জন্য আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বড় নিয়ামত আলহামদুলিল্লাহ এই সপ্তাহে মানে এই আগামী বুধবার তেরোই মার্চ বাদ এসা এসার পরপর একদম এসার নামাজের আমাদের এই সপ্তাহ এই মাসের মেহমান হচ্ছেন এই সময়ের অন্যতম শ্রেষ্ঠ মুফতি রহমান এবং শেখুলা মুফতি মনসুরুল হক শাহেব হাফিজ উল্লাহ তিনি দাওয়াত কবুল করেছেন আমরা চেষ্টা করছি এর পরবর্তী মাস হজরত শেখ মাহমুদুল হাসান হাফিজ উল্লাহ শেখ সাথে কথা হয়েছে আমাকে যেতে বলেছেন যদি ডেট মিলে যায় হজরত যদি খালি থাকে ইনসা আল্লাহ আশা করি আমরা পরবর্তী মাসে হজরত কে আমাদের এখানে আমরা তাদের জবান দিয়া দিনের কিছু কথা শুনতে পারি আল্লাহ আমাদেরকে সে সুযোগ যেন দিয়া যেন আপনাদের দাওয়া ইনশা আল্লাহ বুধবার মার্চ এশার নামাজ পরব ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমি